দুশো চুয়ান্ন নম্বর আয় হে ইমানদাররা তোমরা খরচ করো আল্লাহর পথে ব্যয় করো মারাজা কেনাকুম তোমাদেরকে যা আমি দান করেছি তার মধ্য থেকে তোমরা ব্যয় করো সেই দিন আসার পূর্বে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 স্বামী স্ত্রী কে দেখে ছুটে পালাবে আর স্ত্রী স্বামীকে দেখে আর প্রত্যেককে সাফা আত নেই কেয়ামতে সাফা আত নেই আবার সাফা আত আছে আল্লাহ অনুমতি ক্রমে সাফাৎ কাল কেয়ামতে হবে চারটি শর্তে চারটি শর্তে সাফা হাত হবে সুপারিশ হবে আপনার হয়ে কেউ সুপারিশ করবে শর্তে নম্বর এক সুপারিশ করা হবে তাকে হতে হবে। তার মধ্যে যদি কোনো প্রকার শিরিক থাকে তার জন্য কোনো সুপারিশ হবে না কোন মশরিক যদি শিরিক করে এবং সেই বাতিল মাবুদের কাছে আশা রাখে হা ওলা যে ওরা কাল কেয়ামতের দিনে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 আর কুল্লিল্লাফা সমস্ত সুপারিশের অধিকারীকে আল্লাহ তাহলে আল্লাহ সুপারিশ পাওয়ার জন্য আল্লাহর কাছে না চেয়ে নবীর কাছে চাওয়া অমূলক হবে এই জন্য চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে হে আল্লাহ তুমি কাল কেয়া মতে সুপারিশ নিস করো ঠিক আছে এটা প্রাসঙ্গিকভাবে ভাবে আলোচনায় এসে গেল তাই বলে ফেললাম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 খামসান কাবলা খামস পাঁচটা জিনিসের আগের আগে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসের মূল্যায়ন করো হায়া থাকা কাবলা মাওতিক তোমার মরণ আসার আগে জীবনকে মূল্যায়ন করো তার মানে মরণ আসার আগে তোমার কাজে লাগাও এখানে আমরা বলবো মরণ আসার আগে দান করো কারণ মরণের সময়ে দান করবো বললে তখন আর কোনো লাভ হবে না তখন যারা পাবার তারা পেয়ে যাবে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 একে সুবর্ণ সুযোগ রূপে ব্যবহার করুন ও ফারা কাবলাস তোমার ব্যস্ততা আসার পূর্বে তোমার অবসর সময়কে কাজে লাগাও এখন অবসর আছো ফ্রি আছো মাসা আল্লাহ এখন কোনো কাজ নেই বসে বসে পেপার পড়ছো পত্রিকা পড়ছো যেন কত বড় রাজনীতিবিদ সারা বিশ্বের খবর রাখছো টিভিতে মুখ লাগিয়ে আছো খবর খবরের পর খবর ঘন্টার ঘন্টায় খবর আর সব খবর শুনে যাচ্ছ যেন কত বড় যজ্ঞ লোক কত বড়ো রাজনীতিবিদ সারা বিশ্বের খবর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 শক্তি সামর্থ্য তোমার এত দারিদ্র হয়তো আসছে যে তুমি গরিব হয়ে যাবে আফসোস করবে দান করার জন্য দান করতে পারবেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন প্রিয় দর্শক সামান্য বিরতির পর আবার আপনাদের সামনে আসছি সাথে থাকুন কাছে থাকুন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 يقول العبد مالي مالي بند بوله عمر مال عمر مال عمر مال عمر مال ادتمر مال کی وإن له من ماله سلاسا رسول تار مال حلو تن تے جو دي بوله جا عمر مال تو تار مال حلو تن تے ما آقلا فأفنا جا خيش شسکو رفلتش وما لبیس فأبلا اتبا پوری چھ رفلتش کپور جا خيش شسکو رفلتش پائخنا ہوئے گا چھتے رسول مال আর যে কাপড় পরে ছিঁড়ে ফেলেছে নষ্ট করে ফেলেছে মাল জমা রাখতে চান তাহলে আল্লাহর ব্যাংকে রাখতে হবে আল্লাহর হবে। গরিবদেরকে দান করলে পরে সেই জিনিসটা আল্লাহর ব্যাংকে রাখা হয়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 রাসুল্লাহ করলেন মা বাকিটা মা বাকিয়া মিনহা ইল্লা কা তার কাঁধের গোস্ত ছাড়া আর বাকি নেই রাসুল্লাহ বললেন বাকিয়া কুল্লোহা গায়ের কাতে বরং তার কাঁধের গোস্ত ছাড়া সবটাই বাকি আছে তার মানে কি তার মানে যেটা বাকি আছে ঘরে যেটা আমরা খাবো সেটা বাকি নাই, সেটাই নষ্ট হবে আর বাকি যেগুলো দান করে দেওয়া হয়েছে মানুষকে সেইটাই আসলে বাকি আছে সেটাই আমরা কাল কেমতের দিনে পাবো আল্লাহর ব্যাংকে রাখা আছে তাহলে যেটা খেয়ে নষ্ট করে দি। সেটা আমাদের মাল না আমাদের মাল হলো আসল মাল যেটা আমরা মানুষকে দান করি আল্লাহর রাস্তায় দান করি অনেক মানুষ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 আমি দেখছি অনেক মুসলমানদের মধ্যে অনেক দল বিভক্ত হয়েছে তারা একটা বলে মানে ভালো কথা বলে না আর এই দলটা ভালো বিদায় থাকে তো আমি কোন দলটি উত্তম যে দলটি শুধু মুসলমানদের ওপরে দাবাত দিবে না পুরো পৃথিবীর সব মানুষদের জন্য দাবাত দিবে আল্লাহ বলছেন